সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সারা বিশ্বের পিএস টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা আপনাদের সামনে ধারাবাহিক আলোচনায় আজকে হালাল হারাম এবং হালাল রুজি এই প্রসঙ্গে সুদ প্রসঙ্গ এবং ব্যবসায় কি কি বৈধ অবৈধ এ নিয়ে আলোচনা করবেনশা আল্লাহ যথারীতি পরিচালক হিসেবে উপস্থিত আছি আমি ডক্টর মুসলিউদ্দিন এবং আমার সুদের কি ক্ষতি কি দুনিয়া এবং আখের রাতে বিশেষ করে আখের রাতে কি ভয়াবহতা রয়েছে শেখ আব্দুল রাজাকি আলোচনা করতেন রাসুল সাল্লাম अनेक पपर कथा जे पपर परिणति खूब कठिन जे पापर परिणति जहांान नाम तब सुपर साथ रसुल सल्लम जो शब्दगुली व्यवहार कर खूब कठिन जापर साथ मिल खाए जनता एक तो बुझार जन बोलते अश्लील क्या लिप्त होड़ पाप अल्लाह रसुल अल बिक्र बिल बिक्रे झिल्द मेअरीबाना अबिवाहित ऐले मेदी अश्लील क्या लिप्त है पीटिए एलिका ता एक बचर दी सज विवाहित नारी पुरुष जदि अन्या लिप्त है तो हमें ताकि ता इट ढेल पाथर दिए मेरे फलते है खुब एक अन्या अल्लाह रसुल शब्दगुली उल्लेख कर लुदो एक তিনি এই যেভাবে বললেন সেটা আসলেই খুব আমাদের জন্য কঠিন আল্লাহ রসুল বলছেন যে আরেবা সাবুনা সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে তিনি সুদের পাপটাকে বললেন এক সময় এভাবে দীর্হামো রে বাবা হ্যা আলাম আসাদ্যিন সিতিও সালাসিনা জিনিয়াম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ ভক্ষণ করে তাহলে হলে জঘন্যতা বর্ণিত আছে অন্য যেকোনো অপরাধের জঘন্যতা বর্ণনা করতে যে ভাষা ব্যবহার করেছেন তার অনেক অনেক বেশি কঠোর ভাষা রেবা বা সুদ হারাম করার পর্যায়ে আল্লাহ ব্যবহার করেছেন প্রথমে যারা সুদ খায় তারা পাগল তারা পাগল বেহুজ তারা জ্ঞান শূন্য এবং আল্লাহা বহির আল্লাহ ধ্বংস করে দেন ব্যাখ্যায় বলেছেন রেবা ইনকা থা তাই না কে বাংস রে ধ্বংস করে দিয়েছেন ঘোষণা করেছেন যে রেবাকে ত্যাগ করো যদি রেবাকে ত্যাগ না করো তাহলে তারা যেন্লাহ সঙ্গে যুদ্ধের ঘোষণা যারা রেবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যা জানতে পারলাম শেখ আব্দুল সাহেব দুটি হাদিস বললেন শাহ ইউসুফ সাহেব দুটি আয়াত পরে আমাদেরকে যেভাবে জানালেন এর সাথে আমি আর আর একটু সংযোগ করতে চাই दे सूद यत बड़ो भय और महामारी अपराध जे आल्लापा शुकुर कूकुर के हराम घोषणा दिए शुकुर गोस्त हराम कर गोस्त हराम कर मरा गोरु के हराम कितु जान बचानों तागिदे एगुलि खा अनुमति दिए कि सूद जैसे हराम करान बचानों तागिदे सूद खा जाए কুত্তার জন্য খাওয়া বৈধ হবে ওই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে ভাই যান আপনার জন্য জাকাত খাওয়া বৈধ আছে আপনার জন্য ফেতরা খাওয়া বৈধ আছে আপনার জন্য ভিক্ষা করা বৈধ আছে আপনি যদি অভাবে তারনায় সুদ খেয়ে থাকেন মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে আপনি প্রয়োজন মধ্যে শুকুর কুকুর খেয়ে জীবিকা নির্বাহ করে আপনার খাদ্যের টাকা থেকে সংগ্রহ করে সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন আমার মনে হয় যে একজন ক্ষুধার তার শুকুর খেয়ে ফেললো কিংবা কুকুর খেয়ে ফেললো তার প্রয়োজন মতো যানটা বাঁচালো এতে সামাজিক খুব একটা ক্ষতি হয় না কিন্তু সুদ হলে একটা সিস্টেম সুদ হলে একটা ব্যবস্থাপনা প্রতি যুগে যুগে। যেটার মধ্যে মানুষ একটা ঢুকলে পরিবার প্রভাবিত হয় সমাজ প্রভাবিত হয় রাষ্ট্র প্রভাবিত হয় গোটা অর্থ ব্যবস্থাপনা প্রভাবিত হয় কাজে এটা সহজ উপার্জনের একটা পদ্ধতি মনে করে গোটা মানুষের রক্ত থেকে শুরু করে ব্যক্তিতে শুরু করে সবকে গতিতে প্রবাহিত বিস্তার লাভ করে একটা একটা সিস্টেমকে পরিবর্তন করে দেয় স্বাভাবিকতা থেকে অস্বাভাবিকতার দিকে নিষেধ করেছেন বহু উপমাহরণ দিয়ে বহু শাস্তির কথা উল্লেখ করে এবং নবী সাল আলিয়া এই জন্যই বিদায় হজ্জের ভাষণে বলেছেন আগেও সুদের কথা উল্লেখ করেছেন তিনি যে জাহিলিয়াতের সু আমার পায়ের তলায় শেষ করে দিলাম কেন সমাজ যদি বাঁচাতে হয় হারামের হাত থেকে অত্যাচারের হাত থেকে ধনির নির্যাতনের হাত থেকে গরিব শোষণের হাত থেকে তাহলে এই পুঁজিবাদী ব্যবস্থাপনার যে সুদী নির্যাতনী পদ্ধতি সেটাকে সমূলে শিকড়তে কেটে দিতে হবে এই জন্য আল্লাহ নবী লক্ষাধিক মানুষের মধ্যে গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন আগমনে প্রায় দেড় হাজার বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন মিস্টার প্লেটো প্লেটো বলে গেছেন সুদ ধ্বংস করে আনে সুদ মানুষের ধ্বংস ডেকে সুদ যে মানুষকে ধ্বংস করে এবং দেউলিয়া করে দেয় যা বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রমাণ দিচ্ছে এবং পুঁজিপতিদের কাছে মানুষ দাস হয়ে যাচ্ছে এমনকি বিশ্বের বড় মোরল পর্যন্ত এখন এই পুঁজিবাদী রাষ্ট্র চীনের কাছে ধার করে কর্যকরী খাওয়ার ব্যবস্থা করেছে এটা সুদেরই কুফল সামাজিক ভাবে যে সুদ গুলা বিস্তারিত করা হয়েছে আল্লাহর জন্য আখেরাতের জন্য সামাজিক মুক্তির জন্য আমরা নসিহত করবো ইনশা আমাদের সমাজে যে ধরনের বিভিন্ন কার্যক্রম রয়েছে একটু যেতে জি আমরা আমাদের সমাজে কিভাবে সুদ ছড়িয়ে পড়েছে সুদ এত কঠিন ও একটা পাপের কাজ হওয়ার পরেও আসলে প্রত্যেক যেই কাজটাকে আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন সেখানে শয়তান কাজ বেশি করে মানুষকে সেখানে শয়তান বেশি সুযোগ পায় বিপদে ফেলার একটা হারাম খাদ্য কেউ যদি ব্যক্তিগতভাবে একাই খায় তাহলে একাই ক্ষতিগ্রস্ত হবে আর সুদ হচ্ছে জাতি ক্ষতিগ্রস্ত করার একটা মাধ্যম বড় মাধ্যম আমাদের দেশে আমাদের মাঝে অনেক আছে সুদ ছড়িয়ে দেওয়ার মাধ্যম তার একটা বড় মাধ্যম আছে বাড়িতে বাড়িতে নারীদেরকে কিস্তিতে টাকা দেওয়া হয় কিস্তিতে টাকা দেওয়া হয় যে তারা দুশো টাকা করে জমা দেয় মানে এক সময়ে সরকারের পক্ষ থেকে বা কোনো ব্যক্তির পক্ষ থেকে দশ হাজার টাকা এক পরিবারে দিল আর পরিবারকে বলে দিল যে দশ হাজার টাকার বিনিময়ে তোমাকে পনেরো হাজার টাকা দিতে হবে তবে দুশো টাকা করে করে তোমরা এটা পরিশোধ করবে তো এই যে নগদ পেলো এতে দেখা যায় যে অনেক পরিবার একেবারে দেউলিয়া হয়ে গেছে আমার বাসার পাশে এক পরিবার নিজস্ব বাসায় থাকছিল জনগণের কাছ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো সংস্থার কাছ থেকে এভাবে সুদে টাকা নিয়ে দেখা গেছে শেষ পর্যন্ত ওই সংস্থাকে তার বাড়িতে দিতে হয়েছে। এটাই তার বাস্তব প্রমাণ যে আল্লাহ আল্লাহতলা বলেছেন যে সুদ মানুষের পয়সাকে সংকোচিত করে আর দান মানুষের পয়সাকে বৃদ্ধি করে এ ব্যাপারে আমি একটু আর একটু সংযোগ করতে চাচ্ছি সেটা হলে এই যে দুইশো টাকা করে সে দিবে এখন সে যে টাকাটা দশ হাজার নিল দশ টাকা নিয়ে কোথাও কোনো কাজে লাগেল হয়তো ফসলের খেতে লাগাক অথবা মুরগির ফার্ম করুক অথবা গাভী কিনুক যাই কিছু কিনল তো গাভী তো এক বছরের আগে বাচ্চা দিবে না আর ছাগল তো ছয় মাসের আগে বাচ্চা দিবে না মুরগি যদি হয় তাহলে তো বাচ্চা দিতে তাও তো অনেকটা টাইম লাগবে সেটা ম্যাচুড হতে টাইম লাগবে কিন্তু সুদ প্রত্যেক বছরে বারো বার বাচ্চা দিবে। সেটা বাড়তে থাকবে এখন এই যে বাড়তে থাকলো এই বেচারা তখন এই যে মুরগিটা কিনেছিল মুরগিটা বেঁচে তখন শোধ দিল দেওয়ার পর দেখবে আর এক তুলল ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার আপনাদের সামনে এই আলোচনা উপস্থিত হব সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহুল্লাহ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 জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলিহাসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম ও হেল।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 सारा विश्व दर्शक श्रोता जरा पृथ्वी सामने आज एवं हराम हाल रुजी रोजगार इत्यादि विषय আপনার সামনে সুদ কে হারাম করেছে এবং এত এর জগন্নাথে এত ভাবে আল্লাপকা করেছেন যে এই সুদে জড়িয়ে পড়ার কোন কারণে আমাদের থাকতে পারে না কিন্তু আমাদের রাষ্ট্রনীতিতে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম এই ধরনের কিছু মূলনীতির অনুসরণ করে এই আল্লাহর আইনের আল্লাহর বিধানের সরাসরি এরকম সাংঘর্ষিক অর্থনীতি সেগুলো রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে প্রবর্তন করা হয় ব্যাঙ্কগুলো আমাদের চলছে ওইভাবে আবার দারিদ্রমোচন দারিদ্র থেকে মানুষদেরকে বাঁচাবার জন্য বিদেশিরা আমাদেরকে অর্থায়ন করতেছে বিভিন্ন এনজিওর মাধ্যমে তারাও যেহেতু কাফের তারা সুদ অর্থনীতি বিশ্বাস করে কাজে তারাও ওইভাবেই জিনিসটাকে আমাদের দেশে প্রচলন চালাচ্ছে এবং তাদের যেটা দর্শন সেটা হচ্ছে এই পৃথিবীর জাগতিক যে উন্নতি অগ্রগতি অর্জিত হয়েছে তা সুদ অর্থনীতির মাধ্যমেই এই ধরনের একটা কথা বলে চায় এবং বলেই তারা আমাদের উপরে সমস্ত চাপিয়ে দিচ্ছে আর আমরাও এর সঙ্গে ফাইট করতে পারছি না অথচ আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছে জাকাতের বিধান দারিদ্র বিমোচনে জাকাতের বিরাট ভূমিকা যদি জাকাতকে অর্গানাইজড আমরা জাকাত ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সে টাকাটা আহ যদি আমরা পৌঁছাতে পারি তাদেরকে দিতে পারি এবং তাদেরকে কোনো একটা কর্মসংস্থান ওর মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে পারি তাহলে পর্যায়ক্রমে আমরা এই জাকাতের টাকা তো আর তাকে ফেরত দিতে হবে না যে ভাই বললেন যে সুদের টাকা ১২ মাসে ১২টা বাচ্চা দিতে হয় এবং বাচ্চা বাচ্চা দিদিতেই যেন টাকাটা নিয়ে আবার ওইভাবে তাকে এক একসঙ্গে নিয়ে আবার পর্যায়ক্রমে টাকাটা ফিরত দিয়ে দিচ্ছে এবং অতিরিক্ত টাকাটা তার ঘরে আমরা নই আমরা নই যারা বলছে যারা অর্থায়ন করছে যারা তাদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং এটা প্রাথমিক পর্যায় তো মনে হয়েছে যেন বিরাট একটা ত্রাণ কর্তা আমাদের দেশে আবির্ভূত হয়েছে কিন্তু পরবর্তীকালে এখন থেকে প্রমাণিত হচ্ছে যে ত্রাণ কর্তা নয় এখন ভক্ষক হয়ে এবং মানুষের রক্ত শোষণ করবার এক হাতিয়ার তারা এখন তাদের বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে এবং তাদের প্রতারণা দিন দিন আমাদের সামনে আরো বেশি স্পষ্ট হয়ে উঠতে যার মাধ্যমে যে আল্লাহ তালা সুদকে যে আরাম করেছেন এবং এটা যে কত বড় ক্ষতিকর সেটা আরো একবার আমাদের সামনে প্রমাণিত হয়েছে আমরা যে ইসলামিক যে অর্থনীতি যেখানে মানুষকে সাহায্য করা সাহায্য করো এবং মানুষের দুঃখ দুর্দশা লাগ তোমরা এগিয়ে আসো এটা তো আমাদের ইসলাম অনেক উদ্বুদ্ধ করেছেন যদি আমরা এইভাবে অগ্রসর হতে পারি তাহলে তাহলে দারিদ্র মোচনের যে বিষয়টা সেটা আমাদের সমাধান হয়ে যায় এবং সুদের কাছে আমাদের ধন্য না এবং সুদের অভিশাপ থেকেও একটা জিনিস পরিষ্কার সারা বিশ্বের পৃথিবীর দর্শক আল্লাহ যেটা হারাম করেছেন আল্লাহ যার বিরুদ্ধে এত কঠিন কথা বলেছেন যেগুলোর পায়ের তলে দিয়ে দলিত করেছেন তার মধ্যে আর সেই লেনদেন যারা করে তারা কোনো ভালো মানুষ হতে পারে না যত সুন্দর সুন্দর কথা নিয়ে একজন সুতক্ষর আসুক না কেন সুতর কোনোদিন ভালো মানুষ হতে পারে না কেন আল্লাপাক যাকে খারাপ বলেছেন নবী যাকে খারাপ বলেছেন সেই মানুষ ভালোভাবে কেমন করে আর সুদকেই যে নিজের জীবনের জন্য এই পথ বেছে অর্থনীতিবিদরা সমাজ বিজ্ঞানীরা বলেছেন যে এই ধরনের ক্রেডিট যারা মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে দিয়ে ব্যবসা করবে গত পঁয়ত্রিশ বছরের মধ্যে পৃথিবীর কোন রেকর্ড নাই যে মানুষের সেখানে কোনো উপকার হয়েছে ক্ষতি করা ছাড়া দরিদ্র করেছে বলছিলেন যে এক নম্বরে আমাদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে জাতিকে বুঝাতে হবে যে সুদ হারাম আমরা যখন তার আকিদেই দিতে পারবো এটা তার বিশ্বাস আমরা দিতে পারবো তখন একজন মানুষের জন্য কষ্ট হলেও তার সুদ ত্যাগ করে জীবিকা নির্বাহ করা সহজ হবে রাস্তায় বেহুস হয়ে পড়ে গেছেন জি আমরা যা হাদিসে পেয়েছি মুসলিমের হাদিসে ভাবে কতবার বেহুস হয়ে পড়ে গেছে বেশি ক্ষুদা লাগলে পেট চাপা দিত তাকে মিরিগির রুগী মনে করে মাথায় পানি ঢেলেছে চেতনার উমেষ ঘটিয়ে দিব যে এটা হারাম এটা বর্জন করতে হবে আজও আমাদের দেশে অনেক হত দরিদ্র লোক আছেন যারা বহুত কষ্টে থাকেন তারপরে তারা ইস্যুদের সাথে আল্লাপাকে একটা সিস্টেম করেছিলেন কিংবা একটা সিস্টেম কয়েমের আন্দোলনে ছিলেন সুদ কে তখন মেনে নেয়নি ধন্যবাদ আল্লাহ নবী তখন কায়ে করে ফেলেছেন সুদ সুদ বিরোধী কিংবা ইন আল্লাহ সুদ বন্ধ হবে তার এক নম্বর কাজ হচ্ছে আমাদেরকে জাতিকে বুঝাতে হবে যে সুদ বড় অন্যায় যার পরিণাম ভয়াবহ আমরা বুঝাতে পারলে সফলতা পাবো ইনশাল দুই আমরা জাকাত ব্যবস্থাকে যথাযথ করতে হবে প্রত্যেক মানুষ যেন জাকাত দেয় তার অর্থের যদি সে পুরোপুরি জাকাত বের করে তাহলে সমাজে যে দারিদ্রতা দেখা যাচ্ছে তাহলে সেটা সহজেই বন্ধ হবে তৃতীয় মানুষ তো অনেক সময় দেখা যায় যে জাকাত দেওয়া পাওয়ার সময় নয় কিন্তু এ লোকটার কিছু পয়সার খুব প্রয়োজন হঠাৎ করে এরকম হয়ে যায় একটা মানুষ বলছে যে আমার ছেলের হাত ভেঙে গেছে আমি এ নিয়েছি ছেলেটা আমার পঙ্গু হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে অতবা আমাকে সুদের উপর এখন টাকা নিতে হবে এই সময় আমাদের জন্য এই আকিদ আসতে হবে যে সবাই জন্য একটু মন বড় করে কর্জ দিতে পারি সেগুলা কোথায় পৌঁছাচ্ছে আমাদের বিপদে পড়ে যদি মানুষের সুদের কাছে তাহলে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজটা কি আর সামাজিক যে সকল কল্যাণে যে সকল বহু সমাজ সংস্থা দেশে আছে কোথায় ক্যামের ফটো উঠবে বড় বড় ব্যবসায়ীরা যারা সুদের অর্থ অর্থায়নে যারা ব্যবসা পরিচালনা করতেছে তারাই সুদ কে কোনো হারাম হিসাবে তারা মনে করেন হালাল মনে করে তো যেটা ইস্তেহলাল তারপরে সে করে তো সেক্ষেত্রে তো তার ফিস্ক হবে তবা করে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে কিন্তু কেউ যদি ইস্তেহলাল করে হালাল মনে করে হারামটাকে হালাল মনে করে তাহলে সেটা তো কুফুর তো সেই সেই পর্যায়ে চলে যাচ্ছে সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা অত্যন্ত প্রাণমন্ত এবং প্রয়োজনীয় একটি আলোচনার মধ্যে ছিলাম হয়তো বা আমরা আরেকটি আলোচনা সমাপ্তি টানতে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী সেই আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের বক্তব্য গুটিয়ে নিয়ে আসছি কিন্তু আপনাদের মনে রাখতে হবে সুদ হারাম সুদ অবৈধ সুদ একটা অত্যাচারের পদ্ধতি সেই ব্যক্তিগত পর্যায়ে হোক জাতীয় পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক আন্তর্জাতিক পর্যায়ে হোক শুধু কোনো দিন ভালো মানুষের কত পরিচয়ক নয় ভালো মানুষের কত পরিচয় হল প্রয়োজনে করজে কাজ এবং সবাইকে শেয়ার ভিত্তিক বা বিভিন্ন বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে অংশীদারিত্ব দেওয়া মানুষের হক বুঝিয়ে দেওয়া সময় দর্শক শ্রোতা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছে রহমাত জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নাম্বার এক থেকে চার কল আহাদ বলো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 हादी नम्बर पांच तेतर सल्लाम कुरान तीन भागेर, एक भागे समान सत्य कर प्रथम द्वित हल समस्थायी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लमिद जन्म न उपासना करें ताके सुराई खास दिए जाते गोष्टी पाथर मानवता समाधान